বাংলা মানবতা সমান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 দর্শকবৃন্দ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে চোখ আল্লাহর বড় নিয়ামত কোরআনে মোহান আল্লাহ রব্বুল আলমিন নবীদের কথা উল্লেখ করেছেন নবীরা আল্লাহর নেয়ামত পাওয়ার পরে কি পদ্ধতি গ্রহণ করেছিলেন আল্লাহ নিয়ামত পাওয়ার পর তারা কি করেছিলেন বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীদের উক্তি মোহান আল্লাহ রবুল আলমিন উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখনই আমরা আল্লাহ করতে কোনো নেয়ামত লাভ করব তখন আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সুলাইমান সালামের কথা যখন তার ইচ্ছা অনুযায়ী তিনি চেয়েছিলেন কি ঘটনা বিস্তারিত কোরআনে উল্লেখ হয়েছে তিনি তার সৈন্যদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথি মধ্যে ফিপ্রের দল পিঁপড়ের সর্দার তার অন্যান্য পিঁপড়েদেরকে সম্বোধন করে বললো এই আয়াত পিঁপড়ের সর্দাননি বলল হে পিঁপড়ের দল তোমরা সব কর্তের মধ্যে ঢুকে যাও সুলেমান নবী আসছে তার দলবল নিয়ে আসছে তাদের পায়ের তলে তোমরা পিষে যাবে তারা হয়তো টেরও পাবে না এই পিঁপড়ের কথা তিনি শুনতে পেলেন কারণ আল্লাহ রবুল আলমিন তাকে পিঁপড়ের কথা শোনার বা পাখির কথা বুঝার যোগ্যতা দান করেছিলেন আল্লা রব্বুল আলমিন কর্তৃক তিনি এই তৌফিক লাভ করেছিলেন যে তিনি পাখির কথাও বুঝতে পারতেন পিঁপড়ের কথা তিনি শুনতে পেলেন তখন তিনি তার সমস্ত সৈন্যদেরকে বলল এখানে দাঁড়িয়ে যাও হুদ পাখির খোঁজ করলো পাওয়া গেল না কিছুক্ষণ পরে সে যখন এলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় গেছিলে তখন সে বললো যে আমি এক জায়গা থেকে আসছি যেখানে একজন মহিলা নেতৃত্ব দেয় এবং তারা সূর্যকে সাজদা করে তখন সুলেমান আলী সাথো সালাম তাকে চিঠি পাঠাইছিলেন চিঠি পাঠানোর পরে তাকে ডাকছিলেন এবং তাকে ইসলামের আহ্বান এবং আল্লাহর দিনের দাওয় দিয়েছিলেন আমার বলার যেটা উদ্দেশ্য যখন ওখান থেকে বিলকিস সুলেমান নবীর কাছে আসছিল এমতো অবস্থায় সুলেমান আলী সাথো সালাম ইচ্ছা হলো যে তার সিংহাসনটা এখানে নিয়ে আসা হোক চোখের পলকে তার ইচ্ছা অনুযায়ী চোখের পলকে তার সিংহাসনটা এসে উপস্থিত হয়ে গেল তখন তিনি আল্লাহর এই বিরাট অনুগ্রহের কথাকে স্মরণ করলেন এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর দয়া যে আল্লাহ রবুর আলিমিনের তৌফিকে তার নির্দেশে আজকে এই সিংহাসনটা চোখের পোলকে আমার কাছে এসে উপস্থিত হয়ে গেল তাই সঙ্গে সঙ্গে তখন তিনি আল্লাহতা জ্ঞাপন করে বললেন হা দা মিনু নীম তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বললেন হা দা মিন ফদলে রব্বি এটা হচ্ছে আমার প্রতিপালকের অনুগ্রহ আমার প্রতিপালক আমাকে আসলে অনুগ্রহ দিয়ে পরীক্ষা করতে চান আর এটাই ঠিক যে মহান আল্লাহ রব্বুল আলমিন কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করেন কাউকে ছেলে না দিয়ে পরীক্ষা করেন কাউকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন কাউকে সুখ স্বাচ্ছন্দ্যে রেখে পরীক্ষা করেন কাউকে আল্লাহ রবুল আলমিন চোখ দিয়ে পরীক্ষা করেন কারো চোখ ছিনি নিয়ে পরীক্ষা করেন কাউকে পা দিয়ে পরীক্ষা করেন কারো পা নষ্ট করে দিয়ে পরীক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন ধন দৌলত দিয়ে কাউকে পরীক্ষা করেন কাউকে ধন দৌলত থেকে বঞ্চিত করে নিশ্চয় গরিব বানিয়ে আল্লাহ রব্বুল আলিম পরীক্ষা করেন বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আল্লাহ রবুল আলমিন কি করেন পরীক্ষা করেন তাই সিংহাসন যখন সেখানে এসে উপস্থিত হয়ে গেল তখন তিনি সঙ্গে সঙ্গে বললেন এটা আমার মহান তিনি দেখতে চান যে আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নাকি ও হচ্ছি যেমন আমরা হয়ে থাকি অনেক নিয়ামত লাভ করে থাকি অনেক কিছুই পেয়ে থাকি এক নম্বরে তো আমাদের প্যাটি ভরে না এক নম্বর তো আমাদের প্রয়োজনই পূরণ হয় না যার কারণে আমরা কোনো সময় আল্লাহ নিয়ামতের কদর করতে পারি না যার কারণে আমরা কোনো সময় আল্লাহ রাবুল আলী কৃতজ্ঞতা বা তার শুকরিয়া করতে পারি না তিনি বলছেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যা তিনি আমার প্রতি করেছেন তিনি আমাকে দেখতে চান যে আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নাকি আমি তার অকৃতজ্ঞ হচ্ছি যে শুকুর গুজারি করবে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে সে কৃতজ্ঞতা তার নিজের জন্যই করবে মানে যদি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি লাভ আমার আর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি ক্ষতি আমারই আল্লাহর কোন কিছু বয়ে যাবে না আল্লাহ বহু জায়গাতে আমাদেরকে বলেছেন যে মানুষ যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানুষ যদি ভালো করে তো এই ভালো লাভ তারই হবে আর তারা যদি সবাই পাপের ডুবে যায় তবু ক্ষতি তাদেরই হবে তো মোট কথা আল্লাহ কুরাহি বলছেন সুলেমান নবীর মাধ্যমে যে যদি আল্লাহ রবুল আলমিন আমার প্রতি এই যে অনুগ্রহ করেছেন আল্লাহ আসলে দেখতে চান যে আমি তার কৃতজ্ঞতা করছি না করছি না যদি কৃতজ্ঞতা কেউ করে তাহলে সেটা তারই জন্য বা তারই লাভ হবে অমান কাফারা আর যদি কেউ কুফুরি করে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ রবুল আলমিনের কোনো কিছু এসে যাবে না আল্লাহ রবুল আলমিন যেমন তার রাজত্ব আছে ওই রকমই থাকবে কেন ইন্না রব্বি গানী উন করিম কারণ আমার প্রতিপালক হচ্ছেন অভাব মুক্ত এবং তিনি সম্মানই অভাব মুক্ত কোন বান্দার প্রতি তার কোনো প্রয়োজন নেই যে তার বান্দার তাকে সাহায্য করবে বা বান্দার প্রতি সে মুখাপেকি এরকম কোনো ব্যাপার নেই এখান থেকে ভাইরা আমার যে কথাটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই সুলেমান নবীর এই বলা কথাটা আল্লাহ তার কোরআনে রেখেছেন যে কোরআন কেমত পর্যন্ত থাকবে সেই কোরআনে সুলেমান নবীর এই কথাটা রেখে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন বা চাইছেন যে নবীরা যেমন সঙ্গে সঙ্গে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে যখনই আমি তাদের প্রতি দয়া ও রহম করেছি যখনই আমি তাদের প্রতি কোনো নিয়ামত দান করেছি তারা যেমন সঙ্গে সঙ্গেই এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার প্রশংসা করেছে তোমরাও যখনই আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে আমার প্রশংসা করবে এই চোখ আমার বড় নিয়ামত এই নিয়ামতের প্রশংসা করে এই নিয়ামতের সদ ব্যবহার করার চেষ্টা করবে হজতে ইব্রাহিম আলি সালাম তার কোনো ছেলে ছিল না বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন তাকে দান করেছিলেন সন্তান আদি তখন তিনি আল্লাহর প্রশংসা করে বলেছিলেন আলহামদুলিল্লাহ ইদি ওহাব আলী আল্লাহ কিবার ইসমাইলা সেই আল্লাহর প্রশংসা করে বলছি যে আল্লাহ রব্বুল আলমিন বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে আমাকে এই সন্তান বা আমাকে ইসমাইন নামে এই সন্তান আল্লাহ রব্বুল আলমিন দান করলেন এই যে রবিদের অবস্থা যে যখনই নবীরা কখনও কোনো অবস্থাতেই আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ লাভ করেছেন তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করেছেন অথব ভাইরা আমার আল্লা রব্বুল আলমিনে দেওয়া এই চোখ এই চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসগুলো দেখা আমাদের জন্য বৈধ করেছেন তাই দেখবেন আর অন্যায় অনাচার এবং নোংরা অন্যান্য মানে অশ্লীল জিনিস দেখা থেকে এই চোখকে হেফাজত করবেন তবেই আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে গণ্য হতে পারবো এখন বলি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কি আল্লাহর প্রশংসা কীভাবে করতেন তিনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে করতেন জানেনা আমরা সবাই জানি আল্লাহ নবী রাতে উঠতেন রাতে খুব কম ঘুমাইতেন বেশিরভাগ রাগটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন রাতে উঠেছেন আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছেন সুদীর্ঘ দাঁড়িয়ে আছেন সুদীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন পাটা ফুলে যেত মা এসারা দিয় আল্লাহ তাল্লাহ আনাহা এসে আল্লাহ নবীকে বলতেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী হে আল্লাহর রাসুল আল্লাহ রব্বুল আলমিন আপনার পূর্বে কার পরের কার সমস্ত গোনা তো মাফ করে দিয়েছে আল্লাহ নবীর কোনো গোনা ছিল না তিনি জীবনে কোনো পাপ করেননি ছিলেন জীবনে তার দ্বারা কোনো পাপ হয়নি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে খুব লক্ষণীয় বিষয় নবী হয়েছিলেন ৪০ বছর বয়সে চল্লিশ বছর বয়সের পূর্বে একটা দীর্ঘ কাল ছিল দীর্ঘ পিরিয়ড ছিল সেই পিরিয়ডে তার শৈশব কাল ছিল তার কৈশোর কাল ছিল তার শিশু কাল ছিল তার জৈবন কাল ছিল এই কালে তিনি কিন্তু কোন পাপ যে করেছেন বলে কোনো ঐতিহাসিক কারণ আল্লাহ তার হিফাজত করতেন অথবা আমরা জানি যে ইসলাম আসার পূর্বে ওই মক্কা অবস্থা অবস্থা ছিল ছিল একেবারে পশুর মতো। তারা একেবারে প্রচুর মতন থাকতো এই মানুষগুলোর এই অবস্থা ছিল নানা রকমের অন্যায় নানা রকমের নোংরা নানা রকমের মানে শরীয় বিরোধী কাজ তারা জর্জরিত ছিল অন্যায় অনাচার পাপ মদপান ব্যবীচার ভাবে চলতো হানাহানি মারামারি আপোষের মধ্যে দ্বন্দ্ব বিভাগ সব সময় চলতে থাকতো এরকম একটা পরিবেশে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছিলেন জন্মগ্রহণ করেছিলেন তারপরেও কিন্তু ইতিহাসে প্রমাণ করতে পারবে না কেউ যে এই নবী কোনো দিন তাদের সাথে মিলে কোনো অন্যায় কাজে যোগ দিয়েছিলেন তাদের সাথে মিলে কোনো অন্যায় কাজ যে তারা দ্বারা হয়েছিল তা কেউ বলতে পারবে না রাসুল করিম সাল্লাগালদের সাথে ছাগল তখন একতা গান জন্য তার সাথীদেরকে বলল যে আমার গুলো একটু দেখতো আমার মন চায় যে দেখি ওই মজলিসে যায় সেখানে কে হয় না হয় আমি একটু দেখতে চাই তারপরে তারা বললো ঠিক আছে চাও আল্লাহ নবী চলে গেলেন সই হাদিসের কথা গান বাজনা শুরু হওয়ার আগে মজুরি গিয়ে বসে আছেন কিন্তু আল্লাহ রবুল আলিবিন চাইলেন যে তার গানে যেন এই হারাম গান বাজনার কোনো শব্দ যেন তার কানে না যায় তাই আল্লাহ তাকে ঘুম পালিয়ে দিয়েছিলেন যখন মজলিশ শেষ হয়ে গেল তখন দেখলেন ঘুম খুলে মজলিশ আর কেউ নেই কোনো কিছুই তিনি শুনতে পাননি সেখান থেকে আবার পালি এলেন আবারও একবার এরকম ইচ্ছা করেছিলেন তখনও কিন্তু আল্লাহ রবুল আলীবিন নবী হওয়া পর্যন্ত দিন কোনো পাপ তিনি করেননি এখন একটি ছোট্ট ভিডিও তো নিচ্ছি সাথে থাকুন আবার আসছি তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো একজন অন্যায় থেকে বারণ করবে এটি মোমিনের কাজ একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে বিশ টিভি বাংলায় কল্যাণ দান করবেন যে ব্যক্তি দাও অনুম অহংকারী না। সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পনরায় স্বাগত জানাচ্ছি আলোচনা করছিলাম রাসুল করিম সাল্লাহ আল্লাম কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন কিভাবে তিনি আল্লাহ রবুল আলমিনের নামত শরণ করতেন করতেন কথা আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম সুদীর্ঘ ক্যাম করলে পাটা ফুলে যেত তখন মা আয়েশা তাকে বলতেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তাহারা আপনার পূর্বেকার পরেকার সমস্ত গুণাত মাফ করে দিয়েছেন তারপরেও আপনি এত সুদীর্ঘ ক্যাম কেন করেন যে আপনার এই অবস্থা হয় আপনার পা ফুলে যায় আর অনেক অনেক নিয়ামত রয়েছে আমার ওপরে তার জন্য কি আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব না ভাইর আমার বলতে আমি এই চাইছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম ও আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার অবাধ্যে এবং তার বিরুদ্ধে ব্যবহার করে এর যেন অকৃতজ্ঞতা না করি আর যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে উল্লেখ করেছেন যখনই তাদের প্রতি কোন অনুগ্রহ হয়েছে আল্লাহর পক্ষ থেকে তখনই তারা সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করেছেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হজতে ইউসুফ আলহ সাত সালামের কথাও আসছে যখন ইউসুফ আলহ সালাম আল্লাহ কর্তৃক নিয়ামত লাভ করলেন আল্লাহ রবীন্দিন তাকে যখন মানে স্বপ্নের তথ্য বুঝার যোগ্যতা দান করলেন তখন তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে এই নিয়ামতের কৃতজ্ঞতা করে বলেছিলেন রব্বে কাত আহতাই তানি মিনাল মুলকে ও আল্লাহ আহাদিসের واتي والارض انت وليي في الدنيا والاخره توفني مسلما وعل حقني بالصالحين سوره يوسف এর মধ্যে এই ayat رب العالمين কে তুমি বলছেন হে আল্লাহ গো তুমি আমাকে রাজত্ব দান করেছ রব্বي قد اعطيتني من الملك তুমি আমাকে রাজা বানিয়ে দিয়েছো আল্লাহ তুমি আমাকে নেতৃত্ব দিয়েছো আমাকে রাজত্ব দান করেছো و علمتني من تعبير الاحاديث আর হে আল্লাহ তুমি বলে দেওয়ার তুমিই সৃষ্টি করেছো। এগুলা সৃষ্টি একমাত্র তোমারই হাত দ্বারা আল্লাহ অন্য কেউ এগুলোকে সৃষ্টি করেনি ফাতে সামা ওয়াথাল আর্ধ আসমান ও জমিনকে আল্লাহ তুমি সৃষ্টি করেছ আনতা দুনিয়া ওয়াল্লা এবং আখ রাতে আল্লাহনি বিশ্ব আলহীন আর যারা নেক লোক যারা সৎ লোক আল্লাহ তাদের সাথে আমাকে মিলিয়ে দিও এইভাবে হজরত ইউসুফ আলাই সালাতাম সালাম আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করেছেন আল্লাহ রবুল আলমিনের নিয়মকে স্বীকার করে আল্লাহ রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাদের এই কথাগুলোকে আল্লাহ তাহলা পবিত্র কালামে রেখে দিয়ে আমাদেরকে বুঝাতে চাইছেন যে দেখো যেমন নবীরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে যখনই আমি তাদের প্রতি কোনো অনুগ্রহ যখনই আমি তাদের প্রতি কোনো দয়া দাক্ষিণ্যতা দেখিয়েছি হে আমার বান্দারা আমার দেওয়া নিয়ামত কাজে লাগিয়ে আমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আমারই প্রশংসা করবে এবং এই নিয়ামত গুলার করার চেষ্টা করবে এমন কাজে এমন জিনিসে এগুলার ব্যবহার যেন তোমরা না করো যা পাপ বা যেগুলো করলে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা হয়ে যায় এরকম কাজে যেন কোনোদিন ব্যবহার করো না আমরা তা রলাম এখন আরো দুটি কথা আমরা দেখে জানাতে চাইছি সেটা হচ্ছে যে কিছু জিনিস এমনও আছে যেগুলা যদি আমরা গ্রহণ করি কিছু মাধ্যম এমনও আছে সেই মাধ্যমগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহর কৃতজ্ঞতা করার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায় বা সহজেই তখন আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি যেমন এক নম্বর হচ্ছে যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে স্মরণ করব। যে আল্লাহর নিয়ামত এগুলো এগুলো আল্লাহরই নিয়ামত আর আল্লাহ তালে এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ তালে এগুলো অনস্তক সৃষ্টি করেননি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে যদি স্মরণ করি তাহলে অটোমেটিক আমাদের দিলে আল্লাহর প্রতি ভক্তি আসবে আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে জানতে পারবো আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের জ্ঞান হবে আল্লাহ রব্বুল আলমী যে মহাশক্তির মালিক এ সম্পর্কে আমরা জানতে পারবো আর যখন এই জিনিসটা আমরা জানতে পারবো তখন কৃতজ্ঞতা করাটা আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে ওই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছে যে তোমরা দেখো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের প্রতি তোমরা লক্ষ্য করো চতুর্দিকে তাকাও পৃথিবীতে ভ্রমণ করো তার দেখতে পাবে পৃথিবীতে আল্লাহ রয়েছে কত রকমের নিয়ামত আর যখন তোমরা এই নিয়ামত দেখতে পাবে তখন অটোমেটিক ভাবে তোমাদের মনে বা তোমাদের অন্তরে আল্লাহ কৃতজ্ঞতা আসবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করতে পারবে ওই জন্য আল্লাহ রব আলিনের মধ্যে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন আল্লা জমিন সৃষ্টি করছেন আসমান জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে নিদর্শন কাদের জন্য ওদর্শন যারা জ্ঞানী তাদের জন্য আমরা দেখি আল্লাহর জিনিস। আমাদের তার নিদর্শন হয় না তা আমরা কোনো গবেষণা করি না কিন্তু যারা পক্ষে জ্ঞানী মানুষ যারা আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছেন তারা কিন্তু আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর এক মহান নিদর্শন হিসাবে তারা গ্রহণ করে সেটাও কিন্তু আল্লাহ বলে অনেক কিছু জানার পরে তারা আল্লাহকে চিনতে পারেনি ওই জন্য বলা হচ্ছে সব জ্ঞানীদের জন্য কিন্তু নিদর্শন না কোন জ্ঞানীদের জন্য নিদর্শন আল্লাহ করুন আল্লাহ ও আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পার্শ্ব দেশে থেকে থেকে সর্ব অবস্থাতেই যারা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে তাদের জন্য হচ্ছে নিদর্শন আর এই জিনিসগুলো সম্পর্কে তারা এই সৃষ্টি সম্পর্কে তারা গবেষণা করে মা খালাক আদা বা এগুলি আল্লাহ গো তুমি অনর্থক সৃষ্টি করনি শোভা নাকা ফাঁকে না আদা বা না হে আল্লাহ তুমি পাক ও পবিত্র আমাদেরকে জাহান নামের আদাব থেকে বাঁচাও তো মোট কথা এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন লোকদের অবস্থার কথা তুলে ধরলেন যারা আল্লাহ রবুল্লা আলমিনের নামত নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহ রবুল্লা আলমীর নিয়ামতকে নিয়ে তারা ভাবে আর যখনই কেউ ভাবতে যাবে আল্লাহ রবুল আলমিনের নামতকে নিয়ে তখন তারা বুঝতে পারবে যে না এই নিয়ামত গুলো আল্লাহ রবুল আলমিন অনর্থক সৃষ্টি করেনি বরং এগুলো আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন তার কুদরতি নিদর্শন আলা হবে আল্লাহ ফিকুল্ল সঈ ইহু আয়ে আলা আল্লাহ ওয়াহেদুক إنه في كل شيء له آية تدل على أنه واحد عندما يتحدث عن مدى ندشن روي عندما يتحدث عن الله أكبر الله شرحه إنه سنطلق معبود لا هذا هو الله رب العالمين في القرآن المدى قطوة ما دلت أفل يندرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف ستحت ما نرى من أجل هذا هو عدد كيف يتحدث عنه বিশাল বিরাট উঁট মরুভূমির জাহাজ একবার পানি পান করার পরে কয়েক দিন পর্যন্ত সে চলতে পারে তার কোনো পানির দরকার হয় না এবং চরম শক্তির মালিক চরম শক্তি আল্লাহ রবীন্দ্র ওই উঁটকে দিয়েছে অথচ সেই উঁট শক্তিওয়ালা উঁটটা আমার মতন একটা ছোট মানুষের হাতে বন্দী হয়ে তাকে আমি যেদিকে যাই যেদিকে নিয়ে যেতে চাই সেদিকেই নিয়ে যায়। যেদিকে ঘুরাই সেদিকেই ঘুরে এগুলা কে করে দিয়েছেন আল্লাহ ছাড়া সব রব্বুল আলমিন করে দিয়েছেন আমাদের জন্য যা আমরা এগুলিকে ব্যবহার করব এগুলোকে আমরা কাজে লাগাবো আল্লাহর এত বড় শক্তিশালী সৃষ্টি এত বড় আল্লাহ রব্বুল আলমিনের শক্তি ধর একটা সৃষ্টি অত সেই সৃষ্টি আমাদের কথা মতো চলে আমরা যেভাবে চালাই সেইভাবেই সে চলে তাই আল্লাহ বলছেন দেখো আফালাইয়ান দরুন ইলাল এবেল তোমরা কি উঁটের দিকে তাকিয়ে দেখো না যে এই উঁটটা তোমাদের অধীনস্থ করে দিয়েছি একে আমি কেমন করে বানিয়েছি কত শক্তি দিয়েছি এর গায়ে ইলাল জিবালে কাইফেন দেখো তো পাহাড় আমি কিভাবে জমিনের ওপর ঘেরে দিয়েছি যাতে করে না পারে আল্লাহর এই জমিন না আল্লাহ রাবুল আলমিন কি করেছেন আমাদের প্রতি দয়া করে পাহাড় সৃষ্টি করলেন এই জমিনের ওপরে ঘেরে দিলেন তারপরে জমিন আর নড়াচড়া করে না আল্লাহ বলছে দেখো তো এই পাহাড় কে সৃষ্টি করেছে কোন মানুষ সৃষ্টি করেছে শক্তির মধ্যে পারবেশাল বিশাল সমুদ্র কে সৃষ্টি করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাই আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের কথা স্মরণ করতে হলে আল্লাহ রবুল আলম এগুলোকে দেখতে হয় যখন মানুষ সেগুলোর দিকে তাকাবে এবং চিন্তা গবেষণা করবে আল্লাহর প্রতি ভক্তি আসবে আল্লাহর প্রতি যখন ভক্তি আসবে তখন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সক্ষম হবে তাই আল্লাহ বাবুল্লা আলমিন বলছে দেখো পাহাড়কে আমি কেমন করে সৃষ্টি করেছি কিভাবে জমিনের ওপরে আমি এগুলাকে ঘেরে দিয়েছি যাতে করে জমিন নড়াচড়া করতে না পারে দেখো তো জমিনটাকে আমি কিভাবে সমতল করে দিয়েছি জমিন যদি উঁচু নিচু হতো ঢালু হতো তাহলে কিভাবে আমরা বাস করতাম কিভাবে আমরা থাকতাম কিভাবে আমাদের চলাফেরা হতো কিভাবে আমাদের জীবন গাড়ি চলতো কোনো মতেই চলা সম্ভব ছিল না তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন এগুলো আমি সমতল করে দিয়েছি দিছি দিছি সুন্দর করে যাতে করে তোমাদের চলাফেরা তোমাদের থাকা তোমাদের জীবিকা এবং তোমাদের সবকিছুর ব্যবস্থা এর দ্বারাই হয়ে যায় এগুলি কাজকে করেছি আমি আল্লাহ করেছি যদি তোমরা আমার এই নিয়ামতের কথাকে স্মরণ করো আর আমি করেছি বলে যদি মনে করো তাহলে একদিন না একদিন আল্লাহ রব্বুল আলিম দিকে আমরা ফিরে আসতে পারব আল্লাহকে চিনতে পারব এইভাবে বিভিন্ন আয়াতে তার নিয়ামতের কথা তুলে ধরে আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা যেন তার নিয়ামত কে করি আর তার নিয়ামতের ব্যাপারে চিন্তা গবেষণা করি যখন আমরা মহান আল্লাহ রবুল আলমিনের নিয়ামত গুলোকে নিয়ে চিন্তা গবেষণা করব তখন আমরা মহান আল্লাহ রবুল আলমিনকে ছিনতে পারবো তাই তো আল্লাহ রবুল আলমিন কোরআনের অন্য একটা আয়াতের মধ্যবুদ্ধ উৎকুর নিয়মিন এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন হে মানুষ সম্প্রদায় রুজি দিতে পারবে তুফা আল্লাহ ছাড়া কেউ নেই অতএব তোমরা কোথায় ফিরে যাও কোন দিকে যাও আমাকে বাদ দিয়ে কাকে ধরো তোমরা কেউ যখন তোমাদেরকে রুজি দিতে পারে না আমি ছাড়া পানির ব্যবস্থা করতে পারে না আমি ছাড়া জমিন থেকে ফসল উৎপাদন করার ব্যবস্থা আমি করে দি আমি আল্লাহ এগুলো আমি করেছি রুজি আসমান থেকে আসে আর রুজি জমিন থেকেও পাওয়া যায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় সেই বৃষ্টি দিয়ে শস্য শ্যামল উৎপাদিত হয় আর সেই শস্য শ্যামল আমরা ভক্ষণ করি এগুলি করেন কে মহান আল্লাহ রবুল আলমী তাই আল্লাহ বলছেন যে তোমরা স্মরণ করো করুন আমেতাল্লা তোমরা আল্লাহর এই নিয়মত আল্লাহ বাদে কি এমন কোনো না কেউ নেই আল্লাহ ফাঁকুন অথব তোমরা কোথায় ফিরে যাও ও সালো আল্লাহ নবীনা মহাম্মদ ও আল্লাহ আলহি ও सुरक्षित पवित्र जकत अर्थ पाठाते बारे इमेल कर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 इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगल